আর দিবসের ঈদা তাজাল্লা যখন তা আলোকিত হয়ে পড়ে ওয়ামা ফলাক আর তার যিনি সৃষ্টি করেছেন নিশ্চয় তোমাদের প্রচেষ্টা এবং আমি তার জন্য সুগম করে দিব ল সহসা মামিলা আর যে কার্প করেছে ওয়াস্তাগোনা এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে আর অবিশ্বাস করে আর তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না ইদা তারদ্দা যখন সে দোজকে অধপতি হবে ইন্না আলাইনা বাস্তবিক আমার জিম্মায় শুধু লাল হুদা পথ দেখিয়ে দেওয়া এক প্রচলিত অগ্নির তাতে কেবল প্রবেশ করবে আল আশকা সেই হতভাগ্যই আল্লা যে অবিশ্বাস করেছে ওয়তাওয়াল্লাহ এবং মুখ ফিরিয়ে রয়েছে আর তাহতে এমন ব্যক্তিকে দূরে রাখা হবে আর তার জিম্মায় ছিল না কারো মিন্ ইহসান যে তার প্রতিদান দিতে হয় কেবল সন্তোষী সাধন ব্যতীত রববিহিল আলা তার মহোন্নত প্রতিপালকের ওয়ালাসাউফাইয়ার দ আর এই ব্যক্তি সত্তরই সন্তুষ্ট হয়ে যাবে